পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বিশ্বরঞ্জিত মুখার্চিরে কোরআন হুজুর দাবাদুহ হুজুরের আজকের বিষয়ে আলোচ্য বিষয় ইজিং প্রতিরোধে আম কোরআনের ভূমিকা হুজুরকে হুজুরের বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য সবিনের অনুরোধ করবেন الحمد لله نحمده ونستعينه ونستغدره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروب أنفسنا ومن سجئات آمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن نسجدنا ونبينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من السيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وَالصَّادِتين وَالصَّادِ فاتِ والصَّابِرينَ وَالصَّابِراتِ والالحاتين والالْخاتاتِ والالْمُتَصَّتين وَالْمُتَسَدِّتِينَ وَْمُتَصَدِّطاتِ وَصَّ إِمينَ وَالصَّائماتِ والحافظين فروجهم والحافظات والزاكرين الله كثيرا والزاكرين الله كثيرا والزاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما শ্রদ্ধ সভাপতি তুলা মা সম্মানিত শুধু সমাজ আমার বৃত্তি বিষয়ে কৃষক দেওয়া হয়েছে ইফতিজিম প্রতিরোধে আরো কোরআনের ভূমিকা এই ইফতিজিম শব্দটাই আমি কয়েক মাস আগে জীবনে কখনো শুনিনি ইদানি মাঝখানে যাবত এই ঈদগুঠের শব্দটা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায় যখন থেকে সব ডা পত্রপত্রিকায় রাখতে লাগল তখন থেকে আমি সবদের অর্থ অনুসন্ধান করতে লাগলাম বিভিন্ন ইংরেজি শিক্ষিত লোক এবং ইংলিশ ডিকশনারি তালাস করে আমি এর যে অর্থ উদ্ধার করতে পেরেছি সেটা হল ইত্য নারী অর্থ আমি গতকাল বলেছি অনেক শব্দের খুব শুদ্ধ বাংলা উচ্চারণ করলে সর্বস্তরের মানুষের জন্য বুঝতে কঠিন হয় নারীদের উত্তুক্তি করাকে ইংলিশে ইসিজিং বলে কিন্তু উত্তুক্তি বলতে কি বোঝায় এটাও আরো সহজ সরল বাসায় আমাদের অনুধাবনে আসার এক শ্রেণীর যৌন বিকৃত রুচি বিকৃত সভ্যতা ভদ্রতা আদর্শ বিবর্জিত মস্তিষ্ক বিকৃত এক শ্রেণীর যুবক ছেলে আছে সমাজে এরা পথে গেছে নারীদেরকে দেখলেই অসভ্য কথাবার্তা বলে তাদেরকে বিরক্ত করে অসভ্য কথাবার্তা বলে যেখানে সেখানে নারীদেরকে বিরক্ত করার নাম ইব্রিদিন এই ইত্রিদিং সমস্যা যে সমস্ত পত্রপত্রিকায় এইগুলি এই সমস্যাগুলির বিবরণ আছে এই সমস্ত পত্র পত্রিকার বাসায় যে এই সমস্যাটা ইদানিং কালের নূতন উদ্ভূত সমস্যা কিন্তু পবিত্র পুরাণ পর্যন্ত মানব জীবনে যত সমস্যা নূতন ভাবে উদ্ভব হবে সবগুলি সমস্যার অগ্রিম সমাধান নিয়েই নাজিল হয় এই জন্যেই বলা হয় কোরআন মানব জীবনের সব সমস্যার সমাধান আল কোরআন মানব জীবনের সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান ঔষধ মানুষের সমাজ একটা দেহের মতো সমস্যাগুলি রোগের মতো কোরআন হলো ঔষধের মানব দেহে সমস্যা নামক যত জটিলতা নামক যত রূপ দেখা দেয় সবগুলি সমস্যা রোগের জটিলতা রোগের চিকিৎসা দিয়াই আল্লাহ তকর্বুল আলীম পবিত্র কোরআন রাজি করেছেন খোদ কোরআনের বাসায় আল্লাহ বলেন সিফাউল্লি মু কোরআন মুমিনদের জন্য আর উজ্ঞ মানুষের রূপ দুই প্রকার একটা শারীরিক রূপ একটা আত্মিক রূপ কিছু রূপ শরীরে হয় কিছু রূপ আত্মার মধ্যে হয় কোরআন উভয় রোগের সফল চিকিৎসা কোরআন উভয় রোগের সফল চিকিৎসা শারীরিক রোগের জন্য কোরআন সফল চিকিৎসা আধ্যাত্মিক রোগের জন্য কোরআন সফল চিকিৎসা কিভাবে দেখুন সমস্ত শারীরিক রোগের চিকিৎসা হয় শুধু একটা জিনিসের কোন চিকিৎসা নাই সেটা হল মরণ যার মরণ যখন আসবে যতই উন্নত চিকিৎসা গ্রহণ করুক চিকিৎসার দ্বারা মরণের হাত থেকে কেউ ব্যয় পেতে পারবে না তাই বলেন মরণ ছাড়া কোরআনের একটি মাত্র সুরা সুরাকুল পা মরণ ছাড়া সর্বরোগের চিকিৎসা কিন্তু মুখ চিনিখেরা দেখেন এর জন্য বিকাশের পর পবিত্র কোরআনের সুরাতুর ফাতে হুক দিলে সর্বলুগের চিকিৎসা সর্বরোগের চিকিৎসা যদি হয়ে যায় তাহলে মেডিকেল কলেজেরই কি দরকার ডাক্তারেরই কি দরকার ফার্মেসিরই কি দরকার ঔষধেরই কি দরকার হাসপাতালেরই কি দরকার এমন প্রশ্ন ডাকতে পারে এই প্রশ্নের মীমাংসা পাওয়া যায় মহৎ মহাদ বিশীন এক রানের ব্যথায় মোহাস্তির একরামের তফরাম তফেছেন হাবিব শরীফে যে আল্লাহ বলেছেন সুরাত একটা সত্ত্ব হল যে মুখ সুরাতুল ফাতেহা পরে পুক বিরে সেই মুখটা আল্লাহর পছন্দ সই মুখ হতে হবে যে মুখ সুরাতুল ভয় কি তাদের উভয় হলো বিকল্প ব্যবস্থা হল হাসপাতাল ডাক্তার আর মার্মনীতি আর মেডিকেল কলেজ কথা বুঝলেন কি তাদের এই জন্যই এই কথাটা মোটামুটি ভাবে সর্বস্তরের মানুষ বুঝে একজন সাধারণ মুসলমান যত মূর্খ হোক যত অশিক্ষিত হোক যত বুকা হোক যত সরল সুদা হোক মাতা ব্যথা পেট বেতা কোনো বেতা কোন রোগের জন্য চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট সবের কাছে যায় না পাইলে কোন মাদ্রাসা শিক্ষক তাও না পাইলে কোন মসজিদের ইমাম না পাইলে কোন না কোন পরিষ্কার ভাবে প্রমাণ হয় একজন সাধারণ মুসলমান যত প্রশিক্ষিত হোক একটা অনুভূতি তার সঠিক আছে সেটা হলো প্রেসিডেন্ট হইলেই আল্লাহর পছন্দ হওয়া যায় না মন্ত্রী মিনিস্টার হইলেই আল্লাহর হওয়া যায় না হইলেই মেম্বার হইলে আল্লাহর হওয়া যায় না পছন্দ সই হওয়া যায় একমাত্র আল্লাহর গুলামি করার মাধ্যমে এই জন্য মানুষ পানি পরার জন্য আল্লাহর গুলাম তালাস পুরা যায় আর কারো গুলাম তালাসপুরা পানি পরার জন্য যায় না সেই হাদিসের এই ফসল রসুন বলেছেন যেটা শর্ত আছে একটা সত্ত হলো ফুক দেেওয়ালা মুখটা আল্লাহ পছন্দ মুখ হতে হবে দ্বিতীয় শর্ত যে ফুক গ্রহণ করবে যে হুক দিবে তার মুখটা হতে হবে আল্লাহর পছন্দ সই আর যে হুক নিবে তার একিন হতে হবে আল্লাহর কালামের প্রতি পরিষ্কার আল্লাহর কালাম সর্বরোগের চিকিৎসা এই মর্মে অন্তরে পূর্ণ একিন থাকতে হবে যেখানে পছন্দ মুখ পাওয়া যাবে না যেখানে কোরআনের প্রতি পূর্ণ একিনওয়ালা অন্তর পাওয়া যাবে না সেখানকার রুগীরা যেন বিভ্রস্ত না হয় সেজন্য মেডিকেল কলেজেরও দরকার ডাক্তারেরও দরকার ফার্মেসিরও দরকার হাসপাতালেরও যেখানে আল্লাহর পছন্দ সই মুখ পাওয়া যাবে এবং আল্লাহর কালামের প্রতি একা অন্তর রুগী পাওয়া যাবে সেখানে কোনো কিছুর দরকার নাই আল্লাহ আল্লাহর বলেন পুরাণ সর্বরোগের চিকিৎসা বুঝে আসলো কিনা শারীরিক রোগের জন্য সর্ব সর্বরোগের চিকিৎসা হয় কিভাবে বুঝে আসলো কিনা দেখেন শারীরিক রোগের জন্য সর্ব সর্বরোগের ব্যর্থ চিকিৎসা সফল চিকিৎসা সফল চিকিৎসা আধ্যাত্মিক রোগের বেলায় অপুরাণ সারা দুনিয়ার সকল মানুষের সকল আত্মার রোগের সফল চিকিৎসা সকল আত্মার রোগের সফলতা বলুন তো এবার বর্তমান সমাজের কিছু বহাতে এদের আত্মা রোগে আক্রান্ত আক্রান্ত এই রোগ তার নাম কি তাদের বাসায় বলে স্টিলিং আমার বাসায় বলি যৌন রোগ তাদের বাসায় বলে ইপ্রিদিং আমি ইপ্রিদিং না যৌন রোগ যৌন রোগের আছে একটা শারীরিক একটা আত্মিক যার পুরুষত্ব শক্তি নষ্ট হয়ে যায় সেও যৌন রোগে আক্রান্ত এটা শারীরিক পুরুষত্ব শক্তি দুর্বল হয়ে গেলে নষ্ট হয়ে গেলে এটার নাম হচ্ছে যৌন রোগ না কিন্তু এই যৌন রোগটা আত্মিক না শারীরিক শারীরিক এক প্রকার যৌন রূপ আছে আত্মিক বুঝা কোনটা পুরুষত্ব শক্তি নষ্ট হয়েছে না যৌন শক্তি অক্ষুন্ন অক্ষতর কিন্তু বাংলা ভাষা এখাকে বলে কামাতুর আমি গতকাল বুঝলি বাংলা শব্দ সবগুলি বইলে সবাই বুঝবে না বাংলা ভাষা এখানে বলে কামাতুর কামাতুর মানে শেষ পান বলে না কাল বুলে না পাত্র বলে না কোনো কিছু বলে না শুধু বিহর ইলিঙ্গ পাইলেই যৌন খুব আমি শারীরিক আত্মিক যৌন রুগী আছে আমাদের বর্তমান সমাজে এরাই ইস্তিদিন সমস্যার সমস্যা গঠায় আত্মিক যৌন কিছু আছে আমাদের সমাজে এরাই স্তিদিন সমস্যা গঠায় এবার বলুন কোরআন কোন কোন রোগের চিকিৎসা সর্বরোগের চিকিৎসা সুতরাং কোরআন ইত্তিজিং সমস্যারও সমাধান যেমন ভাবে কোরআন সর্বযুগের সকল মানুষের সব সমস্যার সমাধান ঠিক নিভাবে কোরআন ইফতিজিং সমস্যারও সমাধান বাকি রিল প্রশ্ন কি পাবে এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের কি তো আয়াতের তপ্তির বুঝতে হবে আর গতকাল বলেছি আয়াতের তপ্তির বুঝা অনেক ক্ষেত্রে নির্ভরশীল থাকে আয়াতের সানের নজুল বোঝার উপর সানের নজুল কাকে বলে তাও গতকাল বলেছি আজকে আবার বলি আংশিক কুরু প্রশ্নের জবাবে যদি কোনো আয়াত না হয় তাহলে ওই প্রশ্নকে সেই আয়াতের সানে নজল করে এতটুকু মনে রাখেন যেহেতু কালকে সানে নজল সম্পর্কে বিস্তারিত বলেছি সম্পর্কে বিস্তারিত এই জন্য একটা কথা বলতে চাই কোন প্রশ্নের জবাবে যদি কোন আয়াত নারী হয় তাহলে ওই প্রশ্নকে সেই আয়াতের সান এ নজুল হয় আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের তুরায় আহাব এর পঁয়ত্রিশ নম্বর আয়াত পিলাওয়ার নাম আর আয়াত নম্বর মনে রাখুন তারপর সানে নজরুল বুঝুন তারপর তসির বুঝুন এর আলুকে ইত্যাদি দিন সমস্যার সমাধান গ্রহণ করুন আজকের পিলাওয়িত আয়াত সুরায় আহাজ এর পঁয়ত্রিশ নম্বর সুরায় আহাজ এর পঁয়ত্রিশ নম্বর আয়াত আয়াতটা আল্লাহ একটা প্রশ্নের জবাবে নাদিল করেছিল সুতরাং আয়াতের স্থানে নজরটা কি হবে সেই প্রশ্নটা যে প্রশ্নের জবাবে আল্লাহ আফজাদের পঁয়ত্রিশ নম্বর আয়াত নাজিল করেছেন সেই প্রশ্নটাই এই আয়াতের সানে নজর প্রশ্নটা কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলহি বাসাল্লামের জমানার একজন মুসলমান নেই লোক একদল মুসলমান নারী নবীর দরবারে নবীর খেদমতে একটা প্রশ্ন উত্থাপন করল কি প্রশ্ন এই সমস্ত মুসলমান নারীরা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাসমের খেদমতে আরজ করলেন ভগবান রসুল পবিত্র কোরআনের যে বর্ণনা ভঙ্গি দেখতে পাওয়া যায় তাতে পরিষ্কার দেখা যায় আল্লাহ নারীদেরকে সম্বোধন করে কোন কথাই বলতে চান এমনকি পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করতে চান না কি কোনো নারীর নাম পর্যন্ত কোরআনে উচ্চারণ করতে চান না বিশেষ প্রয়োজনে একটা নারীর নাম উচ্চারণ গতকাল বলা হয় বিশেষ প্রয়োজনে কোনো কোনো এক দুইজন নারীকে একটু সম্বোধন করে প্রাকৃতের ক্ষেত্রে পুরুষদেরকে আর বিধানের আওতামুক্ত করে দেন নারীদেরকেও বিধান পুরুষদেরকে সম্বোধন করে যে বিধান আউট করেন ওই বিধানের আওতা করে দেন তাহলে নারী যদি এই বিধানের আওতাভুক্ত মুক্ত হইল তাহলে শব্দটা পুরুষ লিঙ্গ বোধক হবে কেন শুধু এক সময় পুরুষ লিঙ্গ শব্দ ব্যবহার করলে আরেক সময় স্ত্রীলিঙ্গ বোধক শব্দ ব্যবহার করতে বাধা কোথায় এক সময় পুরুষদেরকে সম্বোধন করলে এক সময় ডাইরেক্ট নারীদেরকে সম্বোধন করতে বাধা কোথায় কিন্তু দেখা যায় বিশেষ কয়েকটা ক্ষেত্র ছাড়া আল্লাহ সর্বত্রই পুরুষদেরকে সম্বোধন করেন নারীদেরকে করেন না এবং পুরুষদেরকে সম্বোধন করে যে বিধান দেন নারীদেরকে সেই বিধানের অন্তর্ভুক্ত করে দেন দেনবোধক শব্দ ব্যবহার করেন স্ত্রীলিঙ্গবোধক শব্দ ব্যবহার করেন না পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করে যে সমস্ত বিধান দেন নারীদেরকে তার অন্তর্ভুক্ত করে দেন নারীদেরকে সরাসরি সম্বোধনও করেন না তিনি লিঙ্গ সব ব্যবহার করেন না বিশেষ ক্ষেত্রে তারা দুনিয়ার কোন নারীর নাম উচ্চারণ করেন না এই সুসম্পর্ক আছে ভালো নারীদের সাথে আল্লাহর কেমন কোনো ভালো সম্পর্ক নাই আসলে কি ঘটনাটা তাই এই প্রশ্ন করলেন রসুল এসে যুগের একদল মুসলমান নারীরা মোহাম্মদ রসুল্লাহ দরবারে তারা কি আপনারা করছে বুঝতে পারবে এর এক দিকা উদাহরণ শুনুন পবিত্র কুরানের বহু আয়াতে আল্লাহ বলেছেন আকিম নমাজ কায়েম কর নমাজ প্রতিষ্ঠা কর্ত্রীনে কারাম লিখেছেন নামাজ প্রতিষ্ঠা করার ব্যাখ্যা সংক্ষিপ্ত জবাব আল্লাহর বিধান মতে নবী তরিকা মতে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয় আল্লাহর বিধান মতে আর নবী তরিকা মতে নমাজ পড়লে নমাজা হয় আল্লাহর বিধানের খেলাফ নবীর তরিকার খেলাফ নামাজ পড়লে নমাজ পড়া হয় নমাজ প্রতিষ্ঠা হয় না ভিন্ন কথা আমি যে কথা বলতে চাই সেটা হল আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বারবার বারবার বলেছেন আতিম উৎসলা আতিম উসলা আতিম উসলা আল্লাহর বিধান মতে নামাজ করো নবীত্ত রিকা মতে নামাজ পড়ো বলুন তো আল্লাহর বিধান মতে নবিত্ত রিকা মতে নামাজ পড়ার বিধান শুধুমাত্র পুরুষের জন্য নারীদের জন্য কিন্তু আকিম শব্দটা স্ত্রীলিঙ্গবুদক নয় আকিম শব্দটা পুরুষ লিঙ্গবুদক নয় স্ত্রীলিঙ্গপবোধক শব্দ আর পুরুষ লিঙ্গপূদক শব্দের মধ্যে অনেক প্রায় সমস্ত ভাষায় অনেক ক্ষেত্রেই ব্যবধান থাকে আগে এটা বুঝে নিন কয়েকটা ভাষার মাধ্যমে স্ত্রী লিঙ্গপূদক শব্দ আর পুরুষ লিঙ্গপূদক শব্দের শব্দের উচ্চারণের ব্যবধান থাকে এটা বুঝে নিন তারপরে বাকি কথারা বুঝতে যাওয়া হবে বাংলা ভাষায় একটা শব্দ আছে যুবক বুড়া মানুষ রে কয় না জোয়ান মানুষ আর একটা শব্দ আছে যুবতীটা বুড়া মানুষ রে কয় যুবক অকয় বুড়া মানুষ রে যুবতী অব্দের উচ্চারণ একমাত্র কারণ লিঙ্গের বেশ কম একমাত্র কারণ লিঙ্গে বেশ কব যুবক শব্দটা পুরুষ লিঙ্গ পূর্ব আর যুবতী শব্দটা স্ত্রী লিঙ্গ একটা শব্দ আছে নেতা আর একটা শব্দ আছে নেত্রী আছে আজকালকার রাজনৈতিক পরিভাষায় তো নি কয় না নেত্রী হয় না কয়ে বিরোধী বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া স্যালারিটা বেসা বেটির বেক্ষণ নাই বল কিন্তু বাংলা ভাষা আমরা কিন্তু বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায় ব্যবধান উঠাইয়া দিলেও বাংলা সাহিত্যে কিন্তু বাংলা সাহিত্যে পুরুষ শব্দ আর স্ত্রী লিঙ্গবোধক শব্দের ব্যবধান এখনো বিদ্যমান আছে সর্দার পুরুষ রেখায় নেতা আর সর্দার মিনারী রেখায় নেত্রী এরকম আরো বিবেশায় একটা শব্দ হুয়া আর একটা শব্দ হিয়া হুয়া অর্থ অর্থ কিন্তু হুয়া পুরুষের বেলায় ব্যবহৃত হয় আর হিয়া মেয়েদের বেলায় ব্যবহৃত হয় ঠিক তেমনি ভাবে ইংলিশেও একটা শব্দ হি একটা শব্দ সি ইংলিশে একটা শব্দ হি আর একটা সি একটা শব্দ হিজ একটা শব্দ হার বলন্ত্রাম সম্পর্কে প্রাথমিক ইংলিশ আমার সম্পর্কে যারা মোটামুটি ধারণা আছে একটু বলুন তো হিজ বলতে কার বুঝায় বলতে কার বুঝায় একজন পুরুষের বুঝায় হার বলতে কার বুঝায় একজন নারী বুঝায় হি বলতে সে কেমন কেমন সে নারী না পুরুষ আর সি বলতে সে যেমন সে একজন পুরুষ বাঙালি এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন কিনা ইংলিশেও স্ত্রী লিঙ্গ বোধক শব্দের উচ্চারণ শব্দ একরকম হয় পুরুষ লিঙ্গ শব্দ শব্দ রকম হয় আর আরবি ভাষাতেও পুরুষ লিঙ্গ বোধক শব্দ একরকম হয় স্ত্রী লিঙ্গ শব্দ আরেক রকম হয় বাংলা ভাষাতেও পুরুষ লিঙ্গ বোধক শব্দ একরকম হয় স্ত্রী লিঙ্গ বোধক শব্দ অন্যরকম হয় এই কথাটুকু বুঝতে পারলেন কিনা উদাহরণ মিলবেন আল্লাহ কুরআের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন আতিমসলা আতিমসালসালা নমাজ কায়ম কর নমাজ করমাজ কায়ম কর আল্লাহর হুকুম মতো নবিক তরিকা মত নমাজ কর এই নমাজ করো আজ্ঞাসূচক শব্দটা এটা পুরুষ লিঙ্গ বুধক শব্দটা পুরুষ লিঙ্গ বোধক এর ত্রিলিঙ্গবোধক শব্দ হল আকিম না আকিম না এক দুই ক্ষেত্রে কোরআনে হয়তো বলেছেন বাকি বহু ক্ষেত্রে আপনি বলেছেন বললে প্রায় সকল ক্ষেত্রেই আল্লাহ না বলে বলেছেন নমাজ প্রতিষ্ঠা করো নমাজ কায়েম করো আল্লাহর হুকুম মত নবী তরিকা মতনমাজ করো আপি মুসফলা এরত্ব হইল বিধানটা তো নারী পুরুষ সবার জন্য কিন্তু শব্দটা স্ত্রীলিঙ্গ না পুরুষ শব্দটা পুরুষ লিঙ্গ এখান থেকে নদীর যুগের একদল মুসলমান নারীদের মনে প্রশ্নটা বলে পুরুষদেরকে আর রাখলেন কেন আমাদের প্রতি কি আল্লাহর মনোভাবটা বেশি ভালো না এই প্রশ্নটা মোহাম্মদুর রসুল্লাহর যুগের একদল মেয়ে লুকেরা মুহাম্মাদুর রসুল্লাহ খেদমতে প্যাচ করলেন এই প্রশ্নের জবাবে আল্লাহ তক্রব্বুল আলমী এবার বলেন কোন সুরার কত নম্বর আয়তনাদ পঁয়ত্রিশ নম্বর আয়তনাদ আয়াতের ভিতরে আল্লাহ বেশ কত পুরুষ লিঙ্গ বোধক শব্দের পাশাপাশি স্ত্রী লিঙ্গ বুধক শব্দ ব্যবহার করে বেশ কতগুলি কতগুলি দেখেন আমি চ্যালোমাত করি আর অর্থ বলি বুঝতে পারবেন বেশ কতগুলি পুরুষ লিঙ্গ পোধক শব্দের পাশাপাশি আল্লাহ স্ত্রী লিঙ্গ পোধক শব্দ এই আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন যেমন আল্লাহ বলেন ইন্দল মুসলিমাত নিশ্চয়ই মুসলমান পুরুষগণ এবং মুসলমান নারীগণ মুসলিমিন পুরুষ লিঙ্গ শব্দ মুসলিমাত স্ত্রী লিঙ্গ শব্দ মুকমিনীন পুরুষ লিঙ্গ শব্দ মুকমিনাত স্ত্রী লিঙ্গপোধক শব্দ কানিতিন পুরুষ লিঙ্গবোধক শব্দ কানিতাৎ স্ত্রীলিঙ্গবোধক শব্দ অস্বাদি তিন পুরুষ লিঙ্গ বোধক শব্দ স্বাদিকাত্রীলিঙ্গ বোধক স্বীন পুরুষ লিঙ্গ বোধক স্বীরাট স্ত্রীলিঙ্গ বুধক খাশি ইন পুরুষ লিঙ্গ বুধক খাঁসি আট পুরুষ্িঙ্গ পুরুষক জা কি রাত স্ত্রীলিঙ্গ বোধক দেখুন কতগুলি শব্দ আল্লাহ পুরুষ লৃঙ্গবোধক শব্দ ব্যবহার করা। পাশাপাশি স্ত্রীলিঙ্গবোধক শব্দগুলি ব্যবহার করে আল্লাহ এই কথা বোঝাচ্ছেন নদীর যুগের সেই প্রশ্নকারী নারীদেরকে যে নারীদের সাথে আমার কোনান্ধীর মর্যাদা সমান আমার দৃষ্টিতে পুরুষের যেই মর্যাদা আমার দৃষ্টিতে নারীদের সেই মর্যাদা তবে এই একটা আয়াতে যে আমি এই কথা প্রমাণ করার জন্য এতগুলি পুরুষ লিঙ্গবোধক শব্দের সাথে এতগুলি স্ত্রীলিঙ্গবোধক শব্দ ব্যবহার করেছি শুধু প্রশ্নকারী নী নারীদের মনের সন্দেহ দূর করার জন্য বাকি অন্যান্য আয়াতে স্ত্রী লিঙ্গবোধক শব্দ আমি তেমন একটা ব্যবহার করি না সব দুই আয়াতেই প্রায় পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করি কেন তার কারণ ভিন্ন এর পিছনে বিরাট রহস্য নিহিত আছে তাহলে এই আয়াতে আপনার কি বোঝাচ্ছেন যে পুরুষদের পুরুষদের মর্যাদা আলাদা পুরুষদের মর্যাদা বেশি আল্লাহর কাছে নারীদেরছে নারীদের মর্যাদা আল্লাহর কাছে কম আল্লাহর কাছে পুরুষদের পুরস্কার পুরস্কার বড় নারীদের আল্লাহ পুরুষদেরকে আর নারীদেরকে দেখেন আল্লাহর দৃষ্টিতে উভয়ে সবান উভয়ে সমান এই কথাটা বুঝাবার জন্য এই আয়াতে কেতগুলি পুরুষ লিঙ্গবোধক শব্দের পাশাপাশি লিঙ্গবোধক শব্দগুলি ব্যবহার করে এই কথাটাই আল্লাহ বুঝাচ্ছেন যে আমার দৃষ্টিতে নারী পুরুষ এর মর্যাদা সমান আমার দৃষ্টিতে নারী পুরুষের মর্যাদা সমান বাকি প্রশ্নের জবাব তাহলে অন্য আয়া থেকে স্ত্রী লিঙ্গ ব্যবহার করেন না সেই প্রশ্নের জবাব একটু পরে আসছে এর আগে আর একটু আনুষঙ্গিক আমাদের বর্তমান সমাজে নারী পুরুষের সমান অধিকার নিয়ে শ্লোগান উঠেছে নারী পুরুষের সমান অধিকার আল্লাহে ততক্ষণ কি বললেন আল্লাহর কাছে নারীর পুরস্কার আর পুরুষের পুরস্কার ব্যবধান আছে না সমান আজকে কোরআনের বিরুদ্ধে নারী পুরুষের সমান অধিকারের শ্লোগান উঠে কেন এই শ্লোগান কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয় এই শ্লোগান মুসলমানের চিরশত্রু ইহুদি খ্রিস্টানদের মস্তিষ্ক প্রসূত আল্লাহ ক্রম্বুলালী উপন্য বলেন মন আমি হাম্মিন রাখার হু আমি মন আমি হামিন রাখার ঔ উনসা ও হাজাত সজ্জীবী মা মানুষ যদি পুরুষ হয় অথবা নারী হয় পুরুষ হোক অথবা নারী হোক যদি ইমানদার হয় আর আমল বলা করে তাহলে আমি আল্লাহর পুরুষদেরকে যেই পুরস্কার দেব নারীদেরকেও সেই একই পুরস্কার দেব বুঝে থাকতে বলুন তো আমলা ইমান পুরুষ অথবা নারী হইলে আল্লাহর কাছে পুরস্কারের বেলায় ব্যবধান আছে না কমান সমান আল্লাহর কাছে পুরস্কারের বেলায় কমান সমান এই কথাটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় মর্যাদার বেলায় আল্লাহর সুদৃষ্টি পাওয়ার বেলায় সমান সমান কথাটাকে ব্যাখ্যা করে বলতে চায় যে নারী পুরুষের যোগ্যতা সমান সমান নারী পুরুষের কর্ম সমান সমান নারী পুরুষের কর্মক্ষেত্র সমান সমান কক্ষণ নয় নারী পুরুষের যোগ্যতায় আকাশ পাতাল ব্যবধান আছে নারী পুরুষের কর্মে আকাশ পাতাল ব্যবধান আছে নারী পুরুষের কর্মস্থলে আকাশ পাতাল ব্যবধান আছে সুতরাং নারী পুরুষ যোগ্যতায় সমান নয় কর্মে সমান নয় কর্মস্থলে সমান নয় শুধুমাত্র পাওয়ার বেলায় সমান সমান নয় আর কোন ক্ষেত্রে সমান এটা পরিষ্কার ভাবে বুঝে নিলে আমরা পরে বুঝে নিতে পারবো সমান অধিকারের স্লোগানটা যে কোনো মুসলমানের বস্তিষ্ঠ প্রসূত নয় বর্তমান সমাজের নারী পুরুষের সমান অধিকারের স্লোগানটা এটা মুসলমানের চিরশত্রু ইহুদি খ্রিস্টানদের মস্তিষ্ক প্রকুট এবং একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত নারী পুরুষের যোগ্যতায় সমান না ব্যবধান কাজে সমান না ব্যবধান কর্মস্থল সমান না ব্যবধান কতগুলি ফ্রিয়ার ভাবে এক পরীক্ষার ভাবে বোঝা দরকার আল্লাহ রব্বুল আলামী সৃষ্টিগত ভাবেই নারীকে সন্তান গর্বে তার ধারণের যোগ্যতা দান করে থাকেন দুনিয়ার কোনো পুরুষকে নয় আল্লাহ সৃষ্টিগতভাবেই ভাবেই নারীকে সন্তান প্রসবের যোগ্যতা দান করে থাকেন দুনিয়ার কোনো পুরুষকে নয় আল্লাহ সৃষ্টিগতভাবেই নারীকে সন্তানকে স্তনের দুধ করাবার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেন দুনিয়ার কোনো পুরুষকে নয় উদাহরণের সমান একশো ভাগের এক ভাগ দুনিয়ার কোনো পুরুষের কাছে আছে নাই কোন পুরুষ সন্তান গর্বে নেওয়ার যোগ্যতা রাখবে দূরের কথা সন্তান কতবের যোগ্যতা রাখবে দূরের কথা সন্তানকে স্তনের দুধ পান করাবার যোগ্যতা রাখবে দুধের কথা কোন পুরুষের বাড়িরও এই যোগ্যতা নাই সুতরাং এই যোগ্যতাগুলি গুলি একতর কার নারী আবার নারীর জীবনে একতর ভা কিছু ডিউটিও ডিউটি কি প্রতি মাসে মাসে ঋতুস্রাদের ঝামেলা সহ্য করার ডিউটি আমার জানা মতো এই টুটিটা আল্লাহ সৃষ্টিগতভাবেই ভাবেই নারীদেরকে অর্পণ করে থাকেন দুনিয়া কোনো পুরুষকে নয় হ্যাঁ একজন পুরুষ দাবি করেছিল যে আমারও মাসিক ঋতুস্রাব হয় না আসার কথা না বাস একজন পুরুষ দাবি করেছিল যে আমারও ঋতুস্রাব হয় সেই পুরুষটার নাম গুলাম আহমদ কাদি আলী এই দাবির পিছনের বিরাট কি কেলেঙ্কারি অনেক কেলেঙ্কারি সে প্রথমে বলল যে হজরত ইসা আলহ ইসলাম বলেছিলেন যে আমার পরে একজন নদী আসবেন তার নাম হবে আহমদ আমি সেই জানি আবার দাবি করল যে আমি স্বয়ং ঈশা প্রশ্ন করা হলো তাকে ইসা আলহ ইসলামের মায়ের নাম তো মরিয়ম চোলা মাহত শর্মায়ের নাম তো মরিয়ম না তুই ইসা হইলে কিভাবে তখন এই প্রশ্নের জবাব দিতে না পারিয়া বলে আমি মরিয়ম তখন প্রশ্ন করা হইল মরিয়ম ছিলেন তুই কিভাবে এই প্রশ্নের জবাব দিতে না পারিয়া বলে আমিও মেহেলোক তখন প্রশ্ন করা মেয়ে মেলুকে তোর মাতি কি আছে তোর তো নাই তুই কিভাবে মেলুক হইলে তখন বলছিল যে আমারও মাতি কৃতুশ্রাব আছে মাথা গরম আর কালে হয় আমার জানা মতে এই একটা পুরুষ খারাপ দুনিয়ায় কোন পুরুষ মাসিক ঋতুস্রাব হওয়ার দাবি করে নাই আর এই যে গোলাম আহমদের দাবি করছে দাবিটাও আংশিক সত্য না শুনল আলামি সুতরাং মাসিক ঋতুস্রাবের ডিউটি আল্লাহ পাক গোলামিম এক সেটিভাবে শুধুমাত্র নারীদেরকে দিয়ে থাকেন দুনিয়ার কোন পুরুষকে মাটির টিউটি ডিউটিও নারী সন্তান গর্বে ধারণের ডিউটিও নারী সন্তান প্রসবের ডিউটি ও নারী সন্তান লালন পালনের ডিউটিও নারী পুরুষের ডিউটি কি তোমার ডিউটি কি সংসারে আল্লাহরা পুরা কি বলে পুরুষের ডিউটি দিটা পুরুষের ডিউটি একটা হল কর্তৃত্ব করার ডিউটি পুরুষে কর্তৃত্ব করার ডিউটি পুরুষের আরেকটা হইল নিজের শ্রম কেটে উপার্জন করবে আর তার উপার্জিত সম্পদের দ্বারা নারীকে লালন পালন করবে শ্রম কেটে উপার্জন করবে কে আর নিজের উপার্জিত সম্পদের দ্বারা লালন পালন করবে কাকে নারীকে এবার আমি একটা প্রশ্ন করবো দেখবো আপনার আমার কথা বুঝেন দিচ্ছে পুরুষ কেন শুধু উভার্জন করবেন না কেন এটা বলতে হবে কোন বেটার আছে হে পুরুষ তোমার সন্তান গর্বের অনেক ডিউটি নাই না মলুর কোন আছে হে পুরুষ তোমার সন্তান প্রসাদের ডিউটি নাই না মলুল বাজারে আছে হ্যাঁ পুরুষ তোমার সন্তান কেস ডিউটি নাই তুমি করতে ধারণা নারীদের বিয়া করাই চাই যে তুমি দুই নাই চাই সজ্গুর গাছ কথা বুঝছো নি গত ভাবে নারী যে ডিউটি সন্তান গর্বের সন্তানকে স্পনের দুধ পান করার কথা দিয়ে এর একটাও তো কোনো ব্যাপার নিতে পারতো না বেশি ওখান বেটার ডিউটি বাজার এক নম্বর প্রত্যেক উপার্জন এক নম্বর কর্তৃত্ব দুই নম্বর উপার্জন কর্তৃত্বও যদি নারীরা দেও আর চাকরিও যদি বেটি দেওয়া হয় তাই যে তুমি দুই নাই চাইছ গুড়ার এবার বলেন তো নারী পুরুষের যোগ্যতায় সমান সমান না ব্যবধান যোগ্যতায় ব্যবধান থাকলে কাজ সমান হয় তাহলে কাজেও ব্যবধান কাজ যদি ব্যবধান হয় তাহলে কর্মস্থল সমান সমান হয় না কর্মস্থলে ব্যবধান কর্ম সুতরাং নারী আর পুরুষের মধ্যে যোগ্যতায় ব্যবধান আছে কর্মে ব্যবধান আছে কর্মস্থলে ব্যবধান আছে শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান শুধুমাত্র আল্লাহ পুরস্কার পাওয়ার বেলায় তাহলে যোগ্যতা ভিন্ন কর্ম ভিন্ন এবার আসল কর্মস্থল মাসিক ঋতু শ্রাবের সময় এটা নারীদের জীবনের কাজের একটা দিন এই কাজটা করতে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধাজনক না বসবাসের গড় সুবিধা সন্তান গর্বে নেওয়া নারীদের একটি ডিউটি পালন করার সময় সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের গড় সুবিধা তিন নম্বর সন্তান প্রসব করা নারীদের জীবনের এক কেটিয়া পালন করার সময় সংসদ ভবন সুবিধা বসবাসের গড় সুবিধা চার নম্বর সন্তান স্তনের দুধ করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা বসবাসের গড় সুবিধা এই জন্য আমরা নয় চক্রা এই সুরায় আহদাদের তেত্রিশ নম্বর আয়াতে বলেন বকার নাম ঘরে থাকতে বলেছেন তেত্রিশ নম্বর আয়াত অবশ্য পুরানে আল্লাহ যত কথা বলেছেন সব কথাই সঠিক বলেছিলেন এই একটা কথাতে ঠিক বলেছেন সুরাহ হাজাদের তেত্রিশ নম্বর আয়াতের ইমান বর্তমান বাংলাদেশ অন্তর আছে ইমান চিতা কাতের গুটা ভাইরা গিল্লালে ইয়ে না কোরআনের সফল কথা বিশ্বাস করলে হয় এবার বলেন পবিত্র কোরআনের সুরায় আহদাদের তেত্রিশ নম্বর আয়াতে যে আল্লাহ নারীদেরকে বসবাসের গড়ে থাকতে বললেন কেন বসবাসের ঘরটা যেহেতু নারীদের বন্দী ঢালা যাবে না কর্মস্থল বসবাসের ঘরে থাকতে নারীদেরকে বলেছেন দুই কারণে একটা হল বসবাসের ঘর তোমাদের ওই অতিরিক্ত যে তার ডিউটি কোন দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারবে না একটি কি এভাবে এ নারীরা তোমাদেরকেই যে চারটা ডিউটি পালন করতে হবে প্রত্যেকটা ডিউটি পালনের উপযুক্ত কর্মস্থল বসবাসের ঘর নারীদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলেছেন যৌন রোগে আক্রান্ত একদল পোখাতে ছেলেরা নারী ধারে অসভ্য কটা পুইয়া বিরক্ত করে বসবাসের গড়াইয়া না গটে ঘটে কাটে আজকে বুঝছেন কেন নারীদের দিন সমস্যার সমাধান কথা বুঝতে পারেন আল্লাহ ফুল পবিত্র কোরআনের সুরায় আহতাবের তেত্রিশ নম্বর আয়াতে বলেন নারীদা ঘরে থাকো নারীদা ঘরে থাকো নারীদা ঘরে থাকো কত কারণে আরম্ভ হইলো কবে আর আল্লাহ সমাধান দিলেন কবে বুঝছেন আরম্ভ হইলো কবে আর আল্লাহ সমাধান দিলেন কবে এমন সন্ন হইতে পারে বসবাসের গড় যেহেতু নারীদের বন্দি ছাড়া নয় জেলখানা নয় কর্মস্থল যেমন ভাবে দোকান গড় ব্যবসায়ীদের কর্মস্থল যেমন ভাবে অফিসগুলি গুলি অফিসারদের কর্মস্থল যেমন ভাবে বিদ্যালয়গুলি গুলি ছাত্র শিক্ষকের কর্মস্থল যেমন ভাবে সংসদ ভবন মন্ত্রী আর এমপিদের কর্মস্থল শিক্ষণ নিভাবে বসবাসের দরকার দরকার হইলে কর্মস্থলের বাইরে যেতে পারে কিনা পারে না অফিসারেরা যেমন দরকারে অফিসের বাইরে যেতে পারে ছাত্র শিক্ষক যেমন ভাবে দরকার বশত বিদ্যালয়ের বাইরে যেতে পারে মন্ত্রীরা আর এমপিরা যেমন যেভাবে দরকারে সংসদ ভবনের বাইরে যেতে পারে কর্মস্থল হইয়া থাকলে তো নারীরাও দরকার বসবাসের গড়ের বাইরে যাইতে পারার কথা না কথা না আবারও বলুন গড় বসবাসের গড় নারী তারা কর্মস্থল কর্মস্থ কর্মস্থল হইলে তো দরকারে বাইরে যাওয়া যায় তাহলে তো নারী যা গড় গড়ের বাইরে যাই তো হারমোনি আল্লাহরা বলেন সারবো সার্ব সারব একটু বার সারব এটা তোমার দেলখানা নাই জানটা কিন্তু দরকার হইলে বাইরে হবে কিন্তু লেখেছেন আল্লাহর পক্ষ থেকে তিন দরকারে তিন প্রকার দরকারে নারীদের বসবাসের ঘরের বাইরে যাওয়ার পারমিশন হবে যেহেতু যা না যেহেতু জেলখানা নয় সুতরাং যেমন ভাবে দোকানদার দরকারে দোকানের বাইরে যেতে পারে যেমন ভাবে ছাত্র শিক্ষক দরকারে বিদ্যালয়ের বাইরে যেতে পারে যেমন ভাবে অফিসার দরকারে অফিসের বাইরে যেতে পারে সেটেননিভাবে নারীরাও দরকারে বসবাসের ঘরের বাইরে যাইতে পারে কিন্তু দরকার তোমার দাদা মানে হইতা না আল্লাহ জাতা হইয়া নে তুমি তা আল্লাহ চিতা হইয়া দিত মুখর শিরিন দেখেন তিন প্রকার দরকারে নারীরা বসবাসের ঘরের বাইরে যেতে পারে একটার নাম ধর্মীয় দরকার একটার নাম ব্যক্তিগত দরকার একটার নাম আর্থিক সংকট নাম গুলি মনে থাকবে ধর্মীয় দরকারে নারী বাড়ি বাইরে যেতে পারে ব্যক্তিগত দরকারে নারী বাড়ির বাইরে যেতে পারে আর্থিক সংকটে নারী বাড়ি বাইরে যেতে পারে ধর্মীয় দরকারের উদাহরণ যদি কোনো নারীর উপর হজ খরজ হয় বসবাসের ঘরে বসে হজ হবে না যেখানে গেলে হজ হবে সেখানে যেতে পারবে বসবাসের শরীয় বোঝার সুযোগ না পায় যেখানে গেলে সুযোগ পাবে সেখানে যেতে পারবে কোন দরকার দরকার কোনো নারী যদি কোনো সম্পত্তি বেতা কিনা করে বসবাসের ঘরে বসে রেজিস্ট্রারির ব্যবস্থা না হয় যেখানে গেলে রেজিস্ট্রারির ব্যবস্থা হয় সেখানে যেতে পারবে এটা তার ব্যক্তিগত ব্যাপার কোনো নারী যদি অসুস্থ হয় বসবাসের গড়ে বসে যদি চিকিৎসার সুযোগ না হয় যেখানে গেলে চিকিৎসার সুযোগ হয় সেখানে যেতে পারবে এটা তার ব্যক্তিগত দরকার উদাহরণগুলি বুঝতে পারতেছেন এবার এখন আর্থিক সংকট আত্মিক সংকট বলতে কোন নারী জীবনযাপন উপযোগী সম্পদ নাই বাবাও নাই লালন পালন করবে স্বামীও নাই লালন পালন করবে আত্মীয়দের মধ্যে পুরুষ নাই যে রুজি করে নারীটাকে লালন পালন করবে এই নারীটা অসহায় যে এইরকম অসহায় নারীকেও ইসলামের নিয়মে পুরাণের বিধানে উপার্জনের জন্য গর্তেকে বের করার নিয়ম নাই যে নারীর জীবনযাপন উপযোগী সম্পদ নাই যে নারীকে উপার্জন করে খাওয়াবার মতো কোন পুরুষ নাই এই নারীকেও উপার্জনে পাঠানো যাবে না এই অসহায় নারীকে বেকার ভাতা দিয়া লালন পালন করা কোরআনের বিধান মতে সরকারের দায়িত্ব হয় বুঝে থাকছে বলুন কুট নারীকে বেকার ভাতা দিয়ে লালন পালন করা কোরআন মতে কুস নারীকে বেকার সরকারের দায়িত্ব হয় যে নারীর জীবনযাপন সম্পদ নাই উপার্জন করে খাওয়াবার মতো হুধ নাই এই নারীটা অসহায় এমন অসহায় নারীর জন্য সরকার বেকার ভাতা দিয়া তাকে লালন পালন করবে উপার্জনের শ্রম খাটানোর জন্য পাঠানো যাবে না কেন এবার যেন একজন নারীদের শরীরে শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনে শ্রম খাতার জন্য নয় নিজের শরীরের রক্ত দিয়া নিজের শরীরের ভিটামিন দিয়া নিজের শরীরের ক্যালসিয়াম দিয়া তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য নারীর শরীরের তিনটা জিনিস শুইয়া খাইয়া তিন নম্বর ক্যালসিয়াম এই তিন জিনিস দশ মাস শুইয়া খাই শরীর আর পিতা কাঁদের যাদের জিনিস গর্বের থেকে একটা বাচ্চা এখনো প্রসব হইছে না এরা বলতে পারবে না যাদের গড়ে দিদি থাকলে হোকা এরই দায়িত্ব সরফে মাঠে কাটা এরই দায়িত্ব দোকানদারি করা এরই দায়িত্ব চাকরি করা তাহলে এই কাজগুলি করবে কেন কেন কেন তোমার শরীরের রক্ত সন্তানের তোমার শরীরের ভিটামিন এবার বলেন কোরআনের বিধান শুধু না চূড়ান্ত যুক্তি সম্মত ভাবে উপার্জনের শ্রম কাটা পুরুষের দায়িত্ব উপার্জনের শ্রম কাটা পুরুষের দায়িত্ব সুতরাং জেনারীর জীবিকা নির্বাহের উপর যদি কোন সম্পদ নাই জেনারীকে উপার্জন করে খাওয়াবার মতো কোনো নাই এই নারীকেও মাটি কাটতে পাঠানো যাবে না দোকানদারি করতে পাঠানো যাবে না চাকরি করতে পাঠানো যাবে না কারণ তার শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন এই কাজের জন্য নয় ওই কাজের জন্য যেই কাজ দুনিয়ার কোন পুরোধ পারে না তোমরা সারা দুনিয়ার তুমিকে মিলিয়ে দেখান পারো না এখানের লাগিয়ে আল্লাহ বেটির শরীরের শক্তি দিচ্ বেটিরে তোমার খাবার ঘাটাইল না যে তোমার নাম যে তোমার ঘাম উপার্জনের শ্রম খাটা তোমার কাম আর ওই শরীরের তিন জিনিস ইদা এটা বেটির ঘাম তুমি যখন বেটির ঘাম পারো না তোমার এভাবে এই কারণে যে নারীর উপার্জন করার যে নারীর জীবিকানির বাহের উপযোগী সম্পদ নাই যে নারীকে উপার্জন করিয়া খাওয়াইবার মতো পুরুষ নাই এই নারীকেও উপার্জনের শ্রম খাটতে পাঠানো যাবে না পবিত্র কুরাণের বিধানে ইদা নারী প্রতি মর্যাদা নারীর দিল অন্যরা এই নারী কি পাবে সম্পত্তিও নাই বুঝি খুঁজে কি কিভাবে কোরআনের বিধানে সরকারের খাওয়াই কুরানের বিধানে কয় সরকারের খাওয়াই সরকারও যদি কোনো দেশে এত বড় ইংসব্দার হয় যে এই সমস্ত অসহায় নারীদের বেকার ভাষা দেয় না কোনো দেশে যদি এত বড় ইনসাবদার সরকার হয় এই সমস্ত অসহায় নারীদেরকে সরকার বেকার বাসা দেয় না তখন সংকটও হরলোনি হল এই তিন নম্বর কারণ তিন নম্বর কারণ যে কারণে কোরআন আল্লাহর বিধান নারীদেরকে বসবাসের ঘরের বাইরে যাওয়ার পারমিশন নেয় একটা বুঝতে বুঝতে আর একটা সবইলেই জন্য নয় আবার বল তিন কারণে নারীদের বসবাসের ঘরের বাইরে যাওয়ার অনুমতি আছে কত কারণে এক নম্বর নম্বর ব্যক্তিগত দরকারে। তিন দরকার বহন গুচ্চ নিয়ে আর্থিক সংকটের ব্যাখ্যা আর্থিক সংকটে পড়লেও নারী বসবাসের গড়ের বাইরে যাইতে পারে সুতরাং প্রমাণ হইল বসবাসের গড় নারীর বন্দিশালা নয় বসবাসের গড় নারী দেওয়ালখানা নয় বসবাসের গড় নারী কর্মস্থল এই একটা কারণ যে কারণে আল্লাহ সুল আহ তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন নারীরা ঘরে থাকো নারীরা ঘরে থাকো নারীরা ঘরে থাকো দুই কারণে বলছেন এক নম্বর কারণ গড় নারী কর্মস্থল দুই নম্বর কারণ ইস্তিডিং সমস্যার সমাধানম্বর কারণ ইস্ত্রিডিং সমস্যার সমাধান এখন প্রশ্ন হইল তিন কারণে তো নারী ঘরের বেড়ে যেতে পারবো শিবলাই ইস্ত্র ইস্তিদিন সমস্যার সমাধানে গুচ্ছিনা প্রশ্ন ধর্মীয় দরকার তো নারী বাইরে যেতে পারবো ব্যক্তিগত দরকারে তো নারী বাড়ির বেড়ে যেতে পারবো আর্থিক সংকটে হলে তো নারী বাড়ি বেড়ে যেতে পারবো মানুষের ফেটের ভিতরের প্রশ্নের জবাব দেড় হাজার বছর আগে কোরআনের ভিতরে দেওয়া দিছে ফেটের ভিতরের প্রশ্ন নাই ফেটের ভিতরের প্রশ্ন না যে ধর্মের দরকারে যদি নারী বাড়ি বেড়ে যায় ব্যক্তিগত দরকারে যদি নারী বাড়ির বাইরে যায় আর্থিক সংকট হইয়া যদি কোন নারী বাড়ির তখন ইত্যাদি সমস্যার সমাধান কিভাবে হবে ভিতরে প্রশ্ন আর কেদাক্সেদের মিটে প্রশ্ন আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনের ভিতরে জবাবদারি আছে এবার শুনেন তখনকার জবাবটাকে আল্লাহ বলেন বলা সবার রাজনা জাতির পুরা প্রাচীন যুগের সেখানে অসভ্য বর্বর নারীদের মতো কোন মুসলমানের নারী তিন দরকারে যদি বাড়ির বাইরে যায় অসভ্য নারীদের মতো বেপর্দা হয়ে যাবে না বেপর্দা হয়ে না গেলে রাস্তাঘাটেও ইফতীন সমস্যা হবে না বসবাসের গড়ে থাকলেও ইফতিজিং সমস্যা হবে না পর্দা করে বাইরে গেলেও সমস্যা হবে না তিন দরকার না হওয়া পর্যন্ত বসবাসের গড়ে থাকো তিন দরকারের কোনো এক দরকারে বাইরে গেলে পর্দা রক্ষা করে বাইরে যাও পথে কাছেও ইফতিজিং সমস্যা হবে না আর যে নারী বে পদা যায় পথের বাইরে যায় গরের বাইরে যায় পথে যায় যে বলেন সেই নারীর ঘাড়ে শয়তাংশা গলি না রসুল আমার একা রসুল না তাই আপনার রসুল কীছে হয় না আমার একারসুল সকল বসল মানে ই কতার কারণে যদি কোনো দুষে বাহায় কখন কাম করে এক নম্বর রাস্তার পুরুষ ফালের কুদৃষ্টি তাই বাই তাই আনে রাস্তার পুরুষ ফালের কুদৃষ্টি সৃষ্টি হল ছয়তালে সুযোগছিস ছয় তালে সমস্যার সৃষ্টি করছে ছয় তালের বাঁধেরও সুযোগ নাই ছয়তানের সদ্য গোষ্ঠীরও সুযোগ নাই যতখান পর্যন্ত বেশি বেফর দাও রাস্তার বালি করা সুযোগ নাই ইফতিন তখন ছয় টান ইফতদিন সমস্যা তৈরি করব সমস্যাই বুঝে না সমাধান তো নে কোটা কাজ করে এক নম্বর পুরুষপালের কুদৃষ্টি নারীর দিকে টানিয়ে আনে দুই নম্বর নারীর কুদৃষ্টি পুরুষের দিকে টানিয়ে আনে এই নেগেটিভ পজিটিভ এর নাম হই যৌন শক্তি আল্লাহ তক্রব্বুল আলমী পুরুষের শরীরেও যৌন সক্তি দান করেন নারীর শরীরে ও যৌন শক্তি দান করেন দুরকম নয় বিদ্যুতের বাড়তি কানেকশন আছেন একটা তার নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এর মিলন ছাড়া কোনদিন হ্যাঁ দেখার একটা সুযোগ আছে এই নেগেটিভ আর পজিটিভ ফাঁকির ভিতরে আগে কার যদি দুই তারের একটার সাথে আরেকটা হইয়া যায় তখন দেখবায় আসার লাগি না সাপার লাগি নেগেটিভ পজিটিভ বাল্বের ভিতরে একত্র হইলে বাড়তি জলে আলু হয়ত্র হইলে আগুন জলে এক্সিডেন্ট হয়নি বলে নারী যৌন শক্তি আর পুরুষের যৌন শক্তি নেগেটিভ পজিটিভের বাসর জলের ভিতরে একত্র হইলে সংসারে বাত্তি জলে আলোকিত হয় হল নেই বৈদ্যিক করেছিল ইতিহাস রইলে কীটা হয় আগুন গুলো আগু হয় উপ আর বালবে হয় তেমনি ভিতরে একত্র হইলে বাড়তি জলে আলোকিত হয় সমাজ উজ্জ্বল হয় আর বাসর ঘরের বাইরে যদি নারী পুরুষের যৌন শক্তি নেগেটিভ পজিটিভ একত্র তখন ওই হয় না বাইরের তারের হয়েছে না রবার আর প্লাস্টিক দিয়া যদি প্যাকেট করা থাকে বাইরে একত্র ওইলেও এক্সিডেন্ট হয়ে যায় তিন খানে যদি বেটি বাইরে যায় আর মুরখা দিয়া প্যাকেট করা থাকে ও তাহলে ইত্তিদিন সমস্যার সমাধান তো চাই কোরআন শরীফের সুরায় আহদাবের তেত্রিশ নম্বর আয়াতে তৃপ্তিদিন সমস্যার সমাধান সুস্পষ্ট ভাবে করে দেওয়া হয়েছে শুরুতে বলা হয়েছে পুরুষ থাকুক বাইরে আর নারী নারী তাহু গড়ের ভিতরে বস নেগেটিভ পজিটিভ এখন পড়ল না তৃপ্তিদিনও হইল না সমস্যাও হইল না হ্যাঁ যেহেতু গড় নারী বন্দী তারা নয় জেলখানা নয় বসবাসের গড় যেহেতু নারী কর্মত্তর কর্মস্থলের বাইরে তো দরকার অথত যাওয়া যায় ধর্মীয় দরকারে নারী বাড়ি বাইরে যাইতে পারে ব্যক্তিগত দরকারে নারী বাড়ি বাইরে পারে। বাড়ির ও নারী বাড়ি বাইরে যেতে পারে এই তিন দরকারে পুরো দরকারে যখন নারী বাড়ি বাইরে যাবে তখন সেকেট করা থাকলেই আর সিদিন সমস্যা হবে না এই সেকেটার নাম ওই বর্খা এই সেকেটার নাম ওই এবার আছেন গোর্খার শত্রুকে আপনারা হয়তো জানেন উপমহাদেশের সমস্ত কৌমী মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রধান মাদ্রাসা মডেল দারুলুম দেওগণ মাদ্রাসা দারুল দেওগণ মাদ্রাসার একজন নদী আলেন নাম তার মৌলানা ইয়াসির নদী মৌলানা ইয়াসির নদী বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন গ্রন্থটার নাম ব্লুবালাইজেশন শব্দ ইংলিশ শব্দ আওয়ার উর্দু শব্দ ইসলাম আরবি শব্দ এই তিন শব্দ দিয়ে বেটায় বইয়ের নাম লেখছে মহামূল্যবান গ্রন্থ এটার বাংলা অনুবাদ এইসে মূল গ্রন্থ উর্দুতে লেখা বাংলা ভাষায় তার অনুবাদও যারা পড়তে চান সংগ্রহ করে যারা উর্দু বুঝেন উর্দুটা সংগ্রহ করে করতে পারেন যারা বাংলা উর্দু বুঝেন না বাংলাটা সংগ্রহ করে করতে পারেন সেই গ্রন্থে তা সুযোগ্য লেখক আমেরিকার সাবেক জর্জ ডব্লিউ বুসের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন যে বক্তৃতায় ঘোষ বলেছে যে সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি সমস্ত পুরুষের চেহারাকে আমি মুক্ত অবস্থায় দেখতে চাই আর সারা দুনিয়ার সমস্ত নারীদের ওপর নাম প্যাকেট কেন অ্যাক্সিডেন্ট থেকে রক্ষার না নাই এত কনাকাটা বুঝলে গেছেন নারীর পর্দার নাম প্যাকেট গুটার নাম কেন যে ব্যক্তি নেগেটিভ পজিটিভ প্যাকেট ছাড়া ব্যর্থ চায় যে আসলে কি তা নাকি দেখা লাগে এই যে নেগেটিভ পজিটিভ এই দুই দুই তার নিজের চেহারা দেখতে চাই এর মানে হল ফিডিং পাই সুতরাং ইফটিজিং উৎপাদন হয় হোয়াইট হাউস থেকে আর ইফতিজিং এর শাকা পোশাকা গড়ায় আসে বাংলাদেশ সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারা নিল রাসুল আমাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করেন না দাঁড়িয়ে লম্বা অবস্থায় দেখতে পছন্দ করে কথা আমার নদী আমাকে দাড়ির লম্বা অবস্থায় দেখতে পছন্দ করেন আর বুঝে আমার গাড়ি মুক্ত অবস্থায় রেখে পছন্দ করে কথা পরীক্ষা যার মনে চায় যার পছন্দ যার মনে চাই গিয়া যার মনে চাই বুসের পছন্দ মুখ বানাই তাই বানাও গিয়া আদিত্যসুন বলেছেন আলমারকুমা আমান্বা যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাতক যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাতক আরেকটু কথা আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান পুরুষেরা মুখে দাড়ি রাখে না বুঝের কথা কথা আমাদের অধিকাংশ মুখে দাঁড়িয়ে রাখে না বুঝের কথায় না সমাজের কথায় সমাজের কথায় সমাজের কথায় যে সমস্ত মুসলমান পুরুষেরা মুখে দাড়ি রাখে না আমরা বিশ্বাস করি যেদিন নদীর মহব্বত অন্তরে ঢুকবে যেদিন নদীর দাও নিজের নদীর পছন্দ সই করার তৌফিক দাও এরার কেমন একটা দুধা ব্যাংকের পিছনে মূল দায়ী এদের দাড়ি না রাখার মূলে ল এরা নিঃসন্দেহে বুঝের দাঁড়াল বাটি দাঁড়িয়ে লাফা দল রইলো ওখান দাড়িহীন লাফা দইল দুই দল কিতাপ হয়েছে আওতা জানে না নিদের নদী কিতা করেছেন আওতা জানে না গুমো বুম বাংলে ওই কিন্তু মুখে লম্বা দাঁড়িয়ে তুই দেখলেই আর মেয়ে লোকের গুরখা দেখতে চায় নাকি সুতরাং লম্বা দাড়িওয়ালা দেখলে আর পুরুষ দেখলে আর বুড়কাওয়ালা নারী দেখলেই যারা কয় সন্ত্রাসী যারা নিঃসন্দেহে বুঝে দাঁড়ান এখন আউকা আগে আগে দেখেছিলাম নারী পুরুষ সমান অধিকারের শ্লোগান এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয় ওই বুসের দালাল রা ইহা বারাল রা ইহতা বার এখানে আসল ঘটনা কিনা এখন এত ঘটনা বলব সমান অধিকারের শ্লোগান যে আমাদের জমাতে চলছে এই স্লোগানের অপ্রত্যাশিত ফসল ই সমান নারী পুরুষ সমান অধিকার স্লোগানের অপ্রত্যাশিত ফসল এই স্লোগান আশ্রম করতে গেলে কেন আস্র কিভাবে আস্র নিশ্চয়ই এই সমাজের সমস্ত মুসলমানদের এখনো জানা দরকার এখনই বুঝা দরকার আপনারা বর্তমান দুনিয়ার যে কোনো ইহুদি খ্রিস্টানের দেশ অনুসন্ধান করে দেখুন আমি আমার এই দুই সূক্ষে কয়েকটা দেশ দেখেছি আপনারাও দেখুন দেখবেন বর্তমান দুনিয়ার প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের চাকরি করতে গেলে নাম রেজিস্ট্রেশনের সময় সন্তানের বাবার নামে নাম রেজিস্ট্রেশন হয় না নাম রেজিস্ট্রেশন হয় মায়ের নামে কিখান জানাননি আপনারা কিহদি খ্রিস্টানদের দেখে নাগরিকদের নাম রেজিস্ট্রেশন বাপের নামে হয় না মায়ের নামে হয় কারণ হলো এ যে বস্তু হইত গেছে হে হের বাপ তিব্ব দূরের কথা এর বাপ কোনটা এটা হের মায়েরও জানে না এই হলো মূল কারণ আপনার আর মনে প্রশ্ন জাগতে পারে যে সন্তানের বাপ কোনটা সন্তানে না জানতে পারে মায়ে কিভাবে কষ্ট দেখতে পারে না এবার কোন মায়ে জানে না কিভাবে এর মা তা এ গর্বে যাওয়ার আগে বিয়া কাটি আনা বিয়ায় এক কাটাই সে হুটে যাওয়া এক সাথে এটা কোনো দুঃখের ব্যাপার না তারা দেশ দেখুন জানো খুব দেড় মাসায় বিয়ার আগে এক রাজকা গাইছে হোটেল আরেক রাজকা দিয়েছে পার্ক আর একটার সাথে আর একটা দিয়েছে ক্লাবও আরেক বেটার সাথে আর একটা সমগ্র সৈকত বিদাধানই চলছে কোন বেটার সাথে দেখার কারণে সন্তান টাকাইছেন তাই নিজেও জানে না এই ছিল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা এই ছিল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা যে কারণে কোন তাদের দেশের কোন সন্তানের নাম দেখি সেটন বাবার নামে হয় না এবার বলুন বুঝলামি না বুঝলাম না বাকি কথা হওয়ার আগে কথা জিজাইলেই যা বল মাফ করুন আমি বাসা করতে না ছিলাম বুঝলাম সারা বুঝি নাইতাম এটা বাসার যদি কোনো আমার বাচ্চা হইলে অনেকে বাচ্চা ভালো সবাই নে নেওয়ার সময় সিংয়া নেয় কোন কুট্টার ঘরে না শুধু কোন কুটকির ঘরে সিঙ্গা নেয় কুট্টার গনের সিনিয়া নেই দেখো না কুটির তোকে ইয়া দেখতে এটা কোন জিনিসের ফসল কোন কারণে না না একমাত্র কারণ তারা নারী পুরুষ সমান অধিকারের কুড়ান দিয়া নারী আগে বেভজ্ডা ভুইজা ঘটতে কি বার ঘটলি সর্বপ্রথম আজ থেকে দুই শত বৎসর আগে আজ থেকে দুই শত বৎসর আগে ইহুদি দুইশো বৎসর আগের আগের অবস্থা অন্যরকম ছিল দুইশ বৎসর আগের অবস্থা ইহুদি খ্রিস্টানেরা তারার নারী দ্বারে গরু ছাগলের মতো গির আমরা দেশের বিরোধে যেমন গরু ছাগল বাড়িতে কোনোবাই গেলে হয়তো বান্ধা পুয়া যায় নাই যে দরজার তালা দিয়া পুয়া যায় ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের দেখে আজ থেকে দুই শত বছর আগে এরা এদের স্ত্রীদেরকে বাড়িতে রেখে পুষাও গেলে ওই যে বাইন্ডা পুয়ে যেত না তালা দিয়া পুয়া যেত কোন অবস্থাটা কি দুইশ বছরের ভিতরে বর্তমান অবস্থা ইয়া দেখুন অবস্থা কেটে উঠে জিনিসটা বোঝান লাগে উদাহরণ দিই কুত্তার লেজ দেখা তখন এমনে তাকে না হেমনে যায় হেমনে দিয়ে শোনা উল্টা হয়ে যায় আগে আসি এমনে দিকে কোন সময় ঠিক হবে না এই কুত্তার লেজ যেমন কুত্তার লেজের অবস্থায় এখন বর্তমান দুনিয়ার বিহুদি খ্রিস্টান নারীদের ঘরে মানুষের মত সন্তান জন্ম হয় না জীব জানুয়ার হাইওয়ান পশুর মত সন্তান জন্ম হয় কোন জিনিসের পতন ওই দুইশ বছর আগে নারী পুরুষ সমান অধিকার প্রিয়া এর থেকে কতদিন আগে আর দুইশো বছরে ওই নেগেটিভ পজিটিভ একত্র চলতে চলতে মতো হয়ে যায় দুইশ বছর আগে তারাও নেগেটিভ পজিটিভ পেটিং থাকতো সভ্যতা সভ্যতা অসভ্যতা কিন্তু মুসলমানের সমাজ এখনো এই রকমের এই হারে ইহুদি খ্রিস্টানদের দেশে যে হারে হারাম জন্ম হয় মুসলমানের সমাজে এখন সেই হারে হারাম জন্ম হয় না যত বড় অশিক্ষিত যত বড় গুয়ার হোক যত বড় মূর্খ হোক যত বড় গন্ড মূর্খ হোক ইমান যেহেতু অন্তরে আছে এই জন্য বিশ্বাস করে বিয়া তারা সন্তান জন্ম দেওয়া হারাম ছাত্র হোক শিক্ষক হোক সিডির ছাত্র হোক শিক্ষক হোক আলিমুল হইলেও এতটুকু আলু এখনো তাদের অন্তরে জলে কোরআনের এতটুকু আলু এখনো তাদের অন্তরে জলে কতটুকু আলু যে বিয়া তারা সন্তান জন্ম দেওয়া হারাম বিয়া তারা সন্তান জন্ম দেওয়া হারাম এই এতটুকু মানে যদি অপরদাতিক ভাবে মানে না কিন্তু এই হারে হারামদাদা জন্ম হয় না যে হারে ইউদি হয় তারা চিন্তা করিয়া দেখলো আমরা বইলাম পৃথিবীর সবচেয়ে বড় বড়তম জাতি মুসলমানেরা আমরার মতো অসভ্য ওইল না কেনে দু কাইয়া বার করছেন নেগেটিভ পজিটিভ সমান অধিকারের স্টুডেন্ট দিয়া আমরা অসভ্যইছি তোমরা সমান সমান খুঁজে অসভ্য বানাইতাম তাই যে কোন মুসলমানের খেঙ্গেও তার কথা হতো না এই ধরণে মুসলমানরা আসল কথা পায় না হয় নারী পুরুষ সমান অধিকার এখান যদি কোন সম্মানাই দিতে পারে মুসলমানদেরকে যদি একটা কথা এই স্লোগানটা যদি মানাইয়া দিতে পারে যে নারী পুরুষে কোনো ব্যবধান নাই এই কথাটা যদি মানাইতে পারে আজকে যদি আপনারা মাননা নেন সবাই যদি মান নেন যে নারী পুরুষের কোনো ব্যবধান নাই কালকেই বলবে নারী পুরুষে যদি কোনো ব্যবধান না থাকে তাহলে পুরুষ যেমন পথে চলতে লাগে না নারী কেন পথে কাটের চলতে ভুরকা লাগবে পুরুষ যেমন একা একা হোটেলে থাকতে পারে নারী কেন থাকতে পারবে না পুরুষ যেমন একা একা সমুদ্র সৈকতে থাকতে পারে নারী কেন পারবে না পুরুষ যেমন একা একা টোয়ালে থাকতে পারে নারী কেন পারবে না পুরুষ যেমন একা একা পার্কে থাকতে পারে নারী কেন পারবে না কালকেই সেই সুগান দেবে আজকে যদি আপনারা নারী পুরুষ সমান সমানটা মেনে নেন আজকে আজকে তারা যেই রকমের অসভ্য আগামীকাল আপনাদেরকে ওই রকমের অসভ্য বাড়াইতো এই কারণে একদল মির্জাফরের মতো মুসলমানের মস্তিষ্ক ওয়াশ করিয়া এদের মুখ দিয়া মুসলমান সমাজে প্রচার করাচ্ছে নারী পুরুষ সমান অধিকার প্রসঙ্গে প্রতি সংক্ষিপ্ত ভাবে একটা আয়াত এবং আয়াতের মর্মটা আপনাদের সামনে তুলে ধরতে চাই পবিত্র কুরানের এক আয়াত আল্লাহ ভাবেন জিনাকারী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর সায় দিনা করে তাকে এবং আদালতে প্রমাণ হয় কটা করত তিনটা করত নারী পুরুষ যদি অবিবাহিত হয় আর ইদের ইচ্ছায় যদি দিনা করে আর আদালত যদি সেটা সাব্যস্ত হয় কটা করত তখন আল্লাহ বলেন সরকারের দায়িত্ব এক শত ব্যাঘাতও এক শত গাত করা আল্লাহ বলেছেন বিনাকারদেরকে এক শত করে গাত ব্যত্রাঘাত করছেন সরকারকে এটা কোন মৌলিক দায়িত্ব নয় যে কোনো মুফতির দায়িত্ব নয় আলেম সমাজের দায়িত্ব নয় পাবলিকের দায়িত্ব নয় একমাত্র সরকারের দায়িত্ব যদি কোন সরকার নিজের দেশের দিনা ব্যবচার বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করে না যত তারে যতলা করব সহজ দিনাকারে যে পরিমাণ সাজা আল্লাহর কাছে ভাইব সহজ দিনার সুযোগ যে সরকারের কাছ থেকে ভাইছে এখান সরকারকে কাল্লা করে ওই পরিমাণ শাস্তি বহন করতে হবে সুতরাং গদিটা দিল্লির লাড্ডু না জিল্লালি নিজের বলতে হল আল্লাহ বলেন দিনাকারিণী নারী কেউ একশো তবেট লাগাও খেলা কে লাগাইবে জিনাকার পুরুষকেও একশো তবেট লাগাও কিন্তু তিনি কেন দেখেন এখানে নারী আর পুরুষ আগে আর স্ত্রীলিঙ্গ বোধক শব্দটা পরে এটা আয়ার ক্রীড়া প্রতি অত লম্বা ততগুলি শব্দ আপনার কাছে আগে খুঁজে শুনেছি সবকারেই পুরুষ লিঙ্গ বুধক আগে আর স্ত্রীলিঙ্গ বোধক পরে পুরুষ লিঙ্গটাও প্রশ্ন হইল ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ বোধক শব্দ পাকাপাটি পুরাণে যেখানেই ব্যবহার হয় পুরুষ লিঙ্গ বোধক শব্দ আগেরে গণিত হয় স্ত্রীলিঙ্গ শব্দ পরেরে গণিত হয় জিনার বিচারের বেলায় ঙ্গবোধক শব্দটা আগে কেন আর পুরুষ লিঙ্গটা উভার চিনে কেন লেখেন জিনার বিচারের বেলায় নারীর কথাটা আগে বলার কারণ হইল যতক্ষণ পর্যন্ত নারী বেপর্দা হইয়া পুরুষের সামনে যায় না শতক্ষণ পর্যন্ত পুরুষ ইপ্তিদিঙ্গের সুযোগ পায় না ইপ্তিদিং সমস্যা সৃষ্টি করে তারা বেহরদানারীরা ইপ্তিদিং সমস্যা সৃষ্টি করে তারা এই কথা বুঝানির লাগি এই কথা বুঝানির লাগি দিনার বিচারের বেড়ায় আল্লাহ পুরুষ লিঙ্গ আগে ব্যবহার করেননি স্ত্রী লিঙ্গটা করেছেন যতক্ষণে কাছে যায় না ততক্ষণ পর্যন্ত কোনো গোহাতে ফেলে স্ত্রীলিঙ্গের সুযোগ পায় না আর স্ত্রী লিঙ্গের সুযোগ পাইলে যদি তুমি যদি স্ত্রীলিঙ্গের সুযোগ দিয়া দাও তাইলে যতক্ষণ পর্যন্ত তারা তোমার মান সম্ভ্রম সম্পূর্ণ মুচার নিবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে দেহাই দেবে না এই তথ্যটা গুদানির জন্য জিনার বিচারের বেলায় আল্লাহ নারীর নাম আগে বলেছেন আর পুরুষের নাম করে বলেছেন এই বিষয়টারই আমি খুব সহজ একটা উদাহরণের জমে আপনাদের সামনে তুলে ধরতে চাই কালকে কঙ্গিত জিতিলাম এক ব্যাহী হয় বাজারটা কি হুকটি কি নিয়ে আনছি বাংলা ভাষা এখন বৃহস্পতিভাবে শুক্তি কিনিয়ে আনছে আর বিড়ালে শুক্তি খাইতে বেশি পছন্দ করে না আপনারা বিড়ালে রসগোল্লা খাইছে খাইছে বেশি রাত্রে বিড়াল ইঁদুরের সন্ধানে দানের গোলার নিচে ও ছেটে বসা থাকে মেকুর রাতু উগার চলে উন্দুর ধরার লাগিয়ে সাহ্য জামি থাকে কারণ উন্দুর দান খাওয়ার লাগি দানের গোলার যায় রাইট দানের লুবে উন্দুর যায় আর উন্দুরের লুবে মেকুর যায় কথা তো জানি দেবো তাহলে বুঝি থাকলে ওখান রাত্রিবেলা ঈদ ঈদ সন্ধানে বিড়াল কোথায় যায় দানের গুলার নিচে দানের গুলারে দানের গুলার নিচে বাংলায় দানের গুলার নিচে আমার আমাদের এলাকার আঞ্চলিক ভাষা হয় উগার তলে আপনার এলাকার চিতা করবার উগার তলে বিড়াল বললে রাত্রে বেশিরভাগ সময় ঢাকায় উগার তোলে বিড়াল তো উগাত করে কোন দিয়ে বাদ বেতায় শুক্তি কিনে নিয়া অনলাইন অফলাইন উঘাত চলে বিড়াল উগাত চলে সুক্তিও তৈরি উভার বৌনা করত ইভা কিনা করত কিতাপ হচ্ছে ত্রিশ বেড চারটা খাই যে চল্লিশ বেড পাঁচটা খাইলে পঞ্চাশ ব্যাগ দশটা খাইলে একশো বেড একটা টাকাই গিয়ে হাজার ব্যাগ আইন জারি নাক দেখ থেকে উ দেখব দশ ব্যাটের জরে মেকুরে বিড়ালের নাকের ডগার সামনে শক্তিগুলি সরাইয়া দিয়া দশ ব্যাটের আইন করলে যেমন ভাবে বিড়ালের ঠেঙ্গে অ শুনবে না ঠিক তেমনি ভাবে সুতরাং ইফতিজিং সমস্যার সমাধান নারীর পর্দা ইফতিজিং সমস্যার সমাধান নারীর পর্দা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আমাদের মা বোনের ইজ্জত রক্ষার সাথে ইবিতারদের অত্যাচার থেকে তাদেরকে হেফাজত করার সাথে ইসলামের পবিত্র বিধান পালনের সৌভাগ্য দান করুন সবাই করুন আবিন্দুল্লাহ